الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهدي الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه الجهد وعليك التقلام أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وآصحابه وبارک وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وآصحابه وبارک وسلم اللهم صل على سيدنا আমাদেরকে কিছু দিনী ফিকিদ নিয়া দিনী মজমার মধ্যে বসার তৌফিক দান করলেন শকর আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের এই আয়াতটুকু হিসাব করলে সমস্ত আয়াতের সারাংশ সারমগজ বন্দাকে আল্লাহ পাক যেরকম ইমান অর্জন করতে বলছেন সমস্ত আমল ইবাদত সব কিছুর সারাংশ হল বন্দার সর্ব ব্যাপারে একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করবে এটা হল বান্দার জিন্দিগির সারাংশ আমরা যত ইবাদতবন্দিগি করতেছি যা কিছু করতেছি সব কিছুর সারাংশ হল বান্দা আল্লা পাককে বাদ দিয়ে কোনো কাজ তার হবে বলে বিশ্বাস না রাখা সব কাজ আল্লাহ করতে পারেন বান্দা কোনো কাজ করতে পারে না এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি এই কথাটা যে এটার উপরে যতটুকু উঠতে পারবে তার সাথে আল্লাহ পাকের মেলা ওরকম হবে যেমন এই মসজিষের মধ্যে আমরা অনেকে আছি কথাটুকু আমিও বলছি আপনারা শুনছেন এই শূন্যওয়ালা বলনেওয়ালার ভিতরে সকলের হালাত একরকম হবে না কেউ আছে এই আয়াতের উপরে তার আমল তার এতেকাত তার আকিদা এত মজবুত হবে যে আল্লাহ যা বলছেন ঠিক সেরকমই সে পেশ করতে পারে এরকম যে করতে পারবে সে আল্লাহ পাকের থেকে ওরকম ব্যবহার পাবে এই জন্য হাদিস শরীফের মধ্যে এইটার ব্যাখ্যা বলতেছে বন্দা জীবনের যাবতীয় কাজ যা যা করতেছে সমস্ত কাজগুলি করবে এটা হল বন্দাকে আল্লাহ পাক করার জন্য বলছেন এজন্য আল্লাহ রসুল বলতেছেন তুমি এই কথা আল্লাহ পাকের কাছে বলবা चेषा क्षमता भरे सब किचुर बेपारेवक्लार भरोसा तुम एक कथाटा बहु कठिन यटार ठा एक जीवन मेहनत करते करते करते करते जीवन एक पर्य देखा जाो जा चार आना कारो छयना कारो आठ आना कारो दस आना एरक हासिल होलो आना आसा खूब कठिन कथा बुझते षोलो आना आटार ऊपर उठा खूब कठिनतम एक विषय আল্লাহ পাক যাকে তৌফিক দেয় সে তার অন্তরকে তার দিলকে ওরকম বানাতে পারবে এই জন্য আল্লাহ পাক নিজে বলতেছেন ওয়া তাল আল্লাহব আমি আল্লাহ পাকির উপরে যার ভরসা পুরাপুরি হবে সে সব কাজের মধ্যে আমাকেই যথেষ্ট পাবে এটা তাওয়াকুলের দরজা আমরা দেখি আমাদের দেশে আমরা চিকিৎসা এই জন্য অনেক সময় দোয়ার মধ্যে বলা হয় হয়সাবাসবাব আসবাব মানি হল এই পৃথিবীর এই যে পাখা এটা একটা আসবাব মাইক এটা একটা আসবাব আসবাব মানি হল যার দ্বারা কাজটা সংগঠিত হয় এটাকে আসবাব ব্যবসা বাণিজ্য এটা একটা আসবাব আমি ঢাকা যাব গাড়িটা এটা একটা আসবাব বাজার থেকে কিছু সদাই কিনব এই টাকা পয়সাগুলি এগুলি আসবাব আপনার আপনার ব্যবসা বাণিজ্য এর মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে ডিজিক দিবে এটা একটা আসবাব জমিনের মধ্যে ধান চাষ করলাম এই ধান চাষ করা এটা একটা আসবাব ধান চাষ করার নাঙ্গল জুয়াল যা কিছু লাগবে এগুলি আসবাব তো এক কথায় দোয়া করা হয় আল্লাহ পাকের কাছে ইয়া মুসাববেল আসবাব আল্লাহর কাছে দোয়া করে যে হে সমস্ত আসবাবকে পরিচালনা করেনা যিনি আমি তাকে ডাকতেছি সমস্ত আসবাব তার নিয়ন্ত্রণে খুব ছোট্ট কথা কিন্তু খুব গভীরের সাথে বুঝলে একইনের মধ্যে ওইরকম মজবুত আসবে আল্লাহ পাকের কাছে লাখো শুকর হব যদি আল্লাহ আমার দিলটাকে ওরকম বানাইয়ে দেন লক্ষ লক্ষ প্যারেশানি আমার জীবনে ছুটে যাবে সব যা আসবাব। সমস্ত আসবাবের নিয়ন্ত্রণকারী যিনি আমি তার কাছে সারেন্ডার হইতেছি আমরা দেখতেছি মরিষের সজাত মরিষের স্বভাব কি ঝাল লাগবে জিনিস যেগুলি এগুলি টিটা লাগবে তেঁতুল টক এটাকে টক লাগবে যখন বান্দার আল্লাহ পাকের দিকে যেতে যেতে যেতে যেতে যখন এটা উপরের দরজায় পৌঁছে যায় তখন তার এক এরকম হবে মরিসের মধ্যে ঝাল এটাও আল্লাহর হুকুমে হবে আল্লাহর হুকুম না হলে মরিচও জাল হবে না তুলের মধ্যে চুকা এটাও মুসাববে ও আলায় আল্লাহ পাক মধ্যে দিয়েছেন যদি তিনি মনে করেন তাইলে এটা চুকা হবে আর তিনি মনে না করলে এটাও চুকা হবে না খুব বড় অনেক উপরের কথা হজরত খালিদ বিন আলিদ রাজি আল্লাহ যাকে আল্লাহ পাকের তরবারি বলে আল্লাহ রসুল তাকে টাইটেল দিয়েছিল খালেদ সাইফুল্লাহ উনি আল্লাহ তরবারি বলে ওনাকে টাইটেল দিলেন জঙ্গেয়ার মুখের মধ্যে যুদ্ধ পরিচালনা করতে করতে ওনার হাতে দুইটা তিনটা তরবারি ভেঙে গেছে খালেদ বিন অলি রাজিয়াল্লাহ তালু তারপরও অনর আছেন আল্লাহ পাক ওনার মাধ্যমে লক্ষ লক্ষ কাফের মুর্শিকদের সামনে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিলেন যারা একা খালিদ বিন অলিদের হুঙ্কারের চোটে লক্ষ লক্ষ কাফের মোশেকরা পালাইতে বাধ্য হয়েছে ওনাকে জিজ্ঞাস করা হল আপনি এটা কি করে বলতেছেন সম্ভব বলে আমি কিছু বুঝি না তরবারি ভেঙে যায় আরেকটা আসে আমার হাতে তরবারি ভেঙে যায় একটা যুদ্ধ চালাইতে চালাইতে তারপরে ওনাকে টাইটেল দেওয়া হয়েছে খালেদ সাইফুল্লাহ এই যে তরবারি হাতে দেওয়া হয়েছে এটা আল্লাহর তরবারি এর তরবারির মাধ্যমে আল্লাহ পাক জঙ্গিয়ার মুখে মুসলমানদেরকে বিজয়ী দান করবে কঠিনতম ব্যাপার পারুষ্য দেশে রিয়াহ আবুল আস রাহু আনহু ওনারা যাবে। ওরা খুব চিন্তা করছে মাঝখানে সমুদ্র সাগর ওরা বলল যে এই জাতের সাথে যুদ্ধ করে পারা যায় না এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে লঞ্চ স্টিমার নৌকা যানবাহনের যা ব্যবস্থাপনা আছে একটাও রাখবে না তারা এই পারে আসতেই পারবে না যুদ্ধ করবে কেমন করে এই জন্য সরকারি পক্ষ থেকে সব কুলাকে দূরে সরাই নিয়ে আসে ওই পারে নিয়ে গেছেন সব মুসলমানরা তারা হাজর তারা এখন চিন্তা করলেন যে আমরা তো আল্লাহ পাকের দিন জিন্দা করার জন্য আল্লাহ পাকের দিনের জন্য আমরা ঘর থেকে বাইরে আসছি তো আমরা জানি আল্লাহ পাকের দিনের জন্য দিন জিন্দা করার জন্য আল্লাহ কোন স্বভাবের প্রতি মোহতাজ না আমরা ওই পারে যাব আমাদের কে আল্লাহ পাক ওই পারে যাওয়ার জন্য কাফেরদের সাথে মোকাবেলা করব আমাদের যাওয়া দরকার ওনারা ঘোট থাওয়ার অবস্থায় আল্লাহকর হাজতে আস তিনি বলতেছেন যে দেখো আল্লাহ পাকের জাতির উপরে আমাদের একই সকলকে মজবুত করো আমরা নদী পার হয়ে যাব আমাদের কোন নৌকা স্টিমার কিছু লাগবে না কথার সাথে সকল সাহাবায়িক রামদের একই কারো কারো একটু দুর্বল থাকলেও এত মজবুত একইনের অবস্থা তাদের আসছে আল্লা পাকের নাম পড়ে বিসমিল্লা পড়ে ঘোড়াকে নদীর উপর দিয়ে চালাই দিলেন একটা ঘোড়ার টাকরুর মধ্যে পানি লাগে নাই সমুদ্রের উপর দিয়ে সব ঘোড়া পার হয়ে চলে যায় তারা তো ওই জাত বলতেছে রাষ্ট্রপতি বলতেছে যে এদের সাথে কোনদিন মোকাবেলা করা যাবে না এর তো কঠিন তোমার এক বাঁচালা ব্যাপার যারা সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ে চলে আসলো এদের সাথে কি মোকাবেলা করব। তখন মোকাবেলা করতে না পাইরা তারা বলছে এক কাজ করো তাদের সাথে সন্ধি করা দরকার চুক্তিতে আসো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই অল্লাহ্লাহ আনহু। আর হোজাইফা রহু দুইজনকে সাথে দুই তিনজন নিয়ে বলছেন যে আপনারা মোশাহরা পরামর্শ করতে চান সন্ধি করতে চান এই যে সেনাপতি ওনাদের সাথে সন্ধি করেন ওনাদের কাপড় চোপড় ধুলায় ময়লায় আবর্জনায় সফরে বহুদূর রাস্তা সফর করেছেন কাপড় চোপড় খুব ময়লা যুক্ত রাজদরবারে যাওয়ার আগে দিয়া বলছে যে এইরকম ময়লাযুক্ত কাপড় নিয়ে আমাদের রাষ্ট্রপতির সাথে কথা বলবেন আপনারা এটা তো আমাদের পৃষ্টি লাগবে কি করা যায় তাহলে আমাদের এখানে রাজকীয় পোশাক আছে তাদেরকে বলো ওই পোশাকগুলি পরিধান করে এরাজন আমাদের রাষ্ট্রপতির সাথে দেখা করতে আসে হাজতে রেবিয়াই আমির রাজিয়াল্লাহু তিনি বলতেছেন এটা কি হতে পারে কোনোদিন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সালামের যেই পোশাক আমরা ওই পোশাক পরিহিত অবস্থা আর এটা কালো হয়ে গেছে ময়লা হয়ে গেছে এই পোশাক ফালাই দিয়া তোমাদের এই খ্রিস্টানদের নাসারাদের তোমাদের পোশাক পরে আমরা দেখা করব। পশ্চিম কালো সম্ভব নয় প্রয়োজন বলে এই অবস্থায় আমাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিবে নতুবা তোমাদের সাথে কোনো পরামর্শ নাই ইমান তো এত মজবুত এত মজবুত আল্লাহ আকবর তাদের ইমান যাদেরকে আল্লাহ পাক সমুদ্র পার দিলেন। এখন আল্লাহর জাতির উপরে এদের একই কতবার এই জন্য থরথর করে কাঁপছে যে এই জাতের সাথে যুদ্ধ করা যাবে অল্লাহ আকবর অল্লাহর সেখানে আসরের নামাজের আগে অস্ত্র তেমন কিছু নাই এই গোড়ায় সাওয়ার হয়ে গেছে সামান্য অস্ত্র কিছু ওনাদের সাথে এত বড় বিশাল মোকাবেলা তাদের সামনে যাবে অস্ত্র নাই তেমন কিছু ওনাদেরকে সেইখানে একজন তাদের গার্ড অব অনার যে আছে রাষ্ট্রীয় প্রধানের সে বলতেছে হাজরতের রবি রাজিয়াল্লাহ তালু তার একটা তলবারি ছিল তরবারিদের দ্বারটা একটু ভাঙিয়া গেছে ওইটাকে উনি ঠিক করতেছে तो ता बरे तुम्हारा पारुष्य देश विजयी करते आसो य भांगा तरबड़ी निया या बलार पर उ कथाटाई बोलें देखो तरबारांगा ये तुम देखो কিন্তু তরবারি চালানে ওয়ালার হাত তো দেখো নাই ওরা ওদের তো একই নাই আল্লাহর জাতির উপরে ওদের তো আল্লাহ পাকির উপরে ভরসা নাই ওরা তো আসবাবের উপরে বিশ্বাসী ওরা বলতেছে একটা ভাঙ্গা তরবারি এই লোকের হাতে আর কি হবে যারা তিনি তখন বলছেন তোমরা আসবাব দেখেছো তোমরা আল্লাহর জাতির উপরে তোমাদের তাওয়াকুল নাই ভরসা নাই तक तुम्हरा तरबाड़ी चालान वालार हाथ देखते चाओ ता कौतूहल बलेंय खजान मध्य सबसे मजबूत जे ढाल जेटा युद्ध मध्य व्यवहार है से ढाल निया मजबूत पालोान जे आ सामने दाड़ाते बोलो তো তাদের রাষ্ট্রীয় যে ঢালটা ছিল সবচেয়ে বেশি মজবুত ঢাল নিয়ে তারা যুদ্ধ পরিচালনা করে সবচেয়ে বড় বাহাদুর যে আছে তাকে ডেকে বলল যে ঠিক আছে তুমি ঢালটা নিয়ে দাঁড়াও হাজতে আমের রাজিয়াল্লাহ তালু বলেন যে মজবুতভাবে তুমি দাঁড়াও আমি তোমাদেরকে দেখাইতেছি এই ভাঙ্গা তরবারিটার পাওয়ার এবং তরবারি চালানোওয়ালার হাত কত শক্ত কত মজবুত তোমরা এখন দেখবা রাষ্ট্রের বিভিন্ন মানুষগুলি কৌতূহলের মতো আইসা দাঁড়িয়ে আছে এটা একটা আজীব কথা তারা বলবে ভাঙ্গা ডাটওয়ালা তরবারি অল্লাহুকর অল্লাহু আকবার তিনি ইবনে হাতে আকবার বলে যখন একটা ওয়ার করেছেন এত মজবুত ঢালটা দুইটা ভাগ হয়ে পড়ে গেল সকল মানুষ থক হেঁচে আছে যে এদের সাথে কোনদিন যুদ্ধ করা যাবে না এই জাতের সাথে যুদ্ধ করে কেউ কোনোদিন পারবে না এগুলি কোন জাত এরা কোথার থেকে আসছে এরা কি মানুষ না অন্য কোন জাত সাহাবাহিক রাম বলেন আমাদের একটাই মাত্র ভরসা মাহরাজা আল্লাহ রব্বুর আলমিন পুরা দেশওয়ালাদেরকে তাদেরকে দেখাই দিছে তারা সৈন্য লয় আসছিলেন আসরের নামাজের আগে তারা বলছেন হুকুম দিচ্ছেন সব সৈন্যরা তোমরা অজু করার জন্য বসো ওজুর আগে সকলেই মেসোয়াক করবে সকল সৈন্যরা আজ তো রেসুলের মেসোয়াকের শূন্য চলে গেছে শুধু ব্রাশ চলে আসছে কিছু কিছু নতুন শিক্ষিতরা বলে ওই জমানায় ব্রাশ ছিল না রসুলের জমানায় ওইরকম উন্নত ছিল না দেখেই গাছের ডালা ব্যবহার করছে এখন উন্নত জমানা এখন আমরা ওগুলি কেন ব্যবহার করবো এখন ব্রাশ ব্যবহার করব। তাহলে ইসলামটা কোন জমানার সাথে নির্দিষ্ট ছিল তাহলে এই কথা যে বলবে হিসাব তার ইমান নষ্ট হয়ে যাবে কারণ তাহলে বোঝা যাচ্ছে রসুলও তিনি ওই জমানার ছিল এই জমানায় এই রসুলের কথা চলে না জন্য তখন বললেন সবাই লাইন ধরে মেসোয়া করতেছে রাজু করতেছে রুজু করার আগে মেসোয়াকু করল ওরা লোক পাঠাইছে যেগুলি আসছে ওরা কি করতেছে ওদের চিআইডি আইসা দেখে যে সবাই দাঁত মাসতেছে ও দীঘা বলতেছে বাবা দূরে যে বলতেছে কয় অবস্থা খারাপ কি ব্যাপার আরে বলো না বলে যে কঠিন ব্যাপার কি ব্যাপার বলে যে আরে এরা দেখিস সবাই দেখি দাঁত ওয়াশ করতেছে এক একটাকে ধরবে আর চাবাই চাবাইয়া খাবে এই কথা বলার পর তাদের ভিতরে আঞ্জালা আলিয়াই হিমর রয়ব হাদিস্বরের মধ্যে আছেন আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ পাক ইমানদার এবং আমার সাহাবাদের কি আল্লাহ পাক একটা মজেজা আমার তরফ থেকে দেওয়া হয়েছে কোন জায়গায় কোন এলাকায় এরা অবস্থায় গেলে ওই কাফের মুশ্রিকদের দিলের মধ্যে আল্লাহ পাক ভয় ঢুকাইয়ে দেন তারা ভয়ে থরথর করে সবাই বলছে যে বোঝা গেছে এর সাথে আর মোকাবেলার দরকার নাই সবাই পালাও সবাই পালাও সব ভাগে চলে যাচ্ছে যুদ্ধে বিজয়ী লাভ করলেন মুসলমানরা কোনো অস্ত্র লাগে নাই একটাই অস্ত্র রসুলের সুন্নত মশক আল্লাহ এটাকে কেন্দ্র করে তাদের দিলের ভিতরে ভয় ঢুকাই দিছে আল্লাহ মুসলমান এই জন্য আল্লাহ পাকের জাতির উপরে তাওয়াকুলের দরজা যত বাড়াইতে পারবো তত আমি ওইটার ফল পাইতে থাকবো মোসাববেের উপরে আমরা নজর রাখবো আসবাবের উপরে না হজরত খালিদ বিন অলি রাজিয়াল মূলকে সামে এক জেহাদে যাচ্ছেন গেছেন সেইখানে ইহুদিদের কেলা ছিল অনেক দিন পর্যন্ত কেলাকে মহাসারা করে রাখছেন গ্রাও করে রাখছেন তারা চিন্তা করতেছে এতদিন যখন তারা আমাদেরকে আটকে রাখছে এদের সাথে যুদ্ধও পারা যাবে না কি করা যায় সকলেই সিদ্ধান্ত নিল যে তাদের সাথে আমরা চুক্তিতে যাব শান্তি চুক্তি করব তাদের সর্দার যে ছিল সে সর্দারকে পাঠাইছে সে সর্দার আসবার সময় খুব কঠিনতম একটা জহর বিষের ছোট একটা শিশি হাতে করে নিয়ে আসছে আইসা প্রস্তাবনা দিলেন যে তোমরা তুমি কেন আসছো বলে আসছি আপনাদের সেনাপতির সাথে কথা বলবো হাজর খালিদ বিন অলিদ রেজিয়াল্লাহ তাল সেনাপতি কথা বলতে আসছেন আসো কথা যখন বলতে ছিল तक वही लोकटार हाथ छोट शिशिटार मध्य जहर विष तो खालिदीन अलि जिज्ञास करे तुम आसो शांति चुक्ति करमार हाथी की या इटा एक विषर बोतल छोट शि कई उद्देश्य अनेक दिन पर महाड़ा आबद्धी शांति चुक्ति करते आसी जदि शांति चुक्ति जदि फलप्रसू हैं তো আলহামদুলিল্লাহ ভালো যদি ফলপ্রসূ না হয় তাহলে আমার জাতির সাথে কমের সাথে আর মুখ দেখাবো না এই মুহূর্তেই বিষটা পান করে আমি আত্মহত্যা করে শেষ যাব আর মুখ দেখাবো না কারোর সাথে হজরত খালিদ বিন আলিজ রাজিয়াল্লাহু বলেন যেহেতু আমরা দাওয়াত নিয়ে আসছি আল্লাহর দিনের কাজ দিনের প্রচার প্রসার নিয়ে আসছি তো আমি এই সুযোগে একটা দাওয়াতের সুরত তৈরি করি তখন তাকে বলল তাহলে বোঝা যাচ্ছে তোমার হাতে যে বিষের বোতলটা তুমি দেখতেছ বিষটার উপরে তোমার ষোলো আনা একিন যে এটা খাইবা আর সাথে সাথে তুমি মরে যাবা বলে এটার উপরে পুরো একিন এই বিষটা এমন বিশ। এটা সম্পর্কে সকলেই এক মত এই বিষ যে একবার খাইছে বিশের বিষের স্বাদি অবস্থা এটা বলার মতো সুযোগ আর সে পায় নাই এর মানি এটা খাওয়ার সাথে সাথেই শেষ বর্ণনা করার মতো হালাত অবস্থা তারা আসে নাই এটা এমন একটা বিষ আচ্ছা তোমার এই বিষের উপরে এত এক এত ভক্তি এত কথা যে খাইবা আর শেষে মরে যাওয়া আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি যে আল্লাহ পাকের গোলামির জন্য তোমাদের সাথে আমাদের লড়াই ঝগড়া সেই আল্লাহ পাকের জাতির উপরে আমাদের বিশ্বাস হইল এই বিষেরও কোনো ক্ষমতা নাই বিষ এটা একটা আসবাব মুসাববে হলেন আমার আল্লাহ এই বিষের মধ্যে কার্যকরিতা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ তিনি যদি হুকুম না করেন তাহলে বিষ খাওয়ার পরেও কেউ মরবে না ওই লোকটা থকে চেয়ে আসে আপনি কি বলতেছেন না থাকতেন লাগবে কি বলতেছেন আপনার কথা তো বলে তুমি তুমি যদি পরীক্ষা করতে চাও দেখতে যদি চাও আমি এই মুহূর্তে তোমাকে দেখাই দিব আমার জাতির বিশ্বাস আমি এই বিষটা খেয়ে ফেলবো আমি মরব না ইনশা সে বলতেছে খালিদ বিন আলি আপনি নিজের জীবনের উপর আপনি জুলুম করেন না এটা বিশাল একটা জুলুমের কথা নিজে হাতে ধরে বিষটা খেয়ে ফেলা এটা একটা জুলুম না বলে আপনার নিজের জাতির উপরে আপনি জুলুম করেন না বলে না সেটা তুমি বলতে হবে না আমি তুমি দেখতে চাও খালিদ হাতের মধ্যে তিনি পড়তেছে কোরআনের আয়াত তিনি পড়লেন পড়ে বিষ ট তিনি ঢক করে গিলে খেপেন সালিদ্দিন অলি তিনি বিষ খাওয়ার পরে সুস্থ কোন রকমের একটা যাররা পরিমাণ পরিবর্তন ওনার মধ্যে আসে নাই ওই লোক বলতেছে হেত চাইয়া আছে এতক্ষণ তো এটা কেউ অবাস্তব বলছিল সে মনে বিশ্বাস হয় নাই এখন শুধু তার আকল হয় এটা কি কথা যেই বিষ জীবনে খাওয়ার পরে কিউ বাঁচছে বলে এটার কোনো রেকর্ড নাই আরে খালিদবিন আমার চোখের সামনে এবং বিষটা সেও আনে নাই আমি নিজে নিয়ে আসছি এই বিষটা সে আমার সামনে ডকডগ করে গিয়ে খেয়ে ফেললো বিষের কোন পরিবর্তন তার মধ্যে নাই এটা কি খালিদিন অরিত বলছে আমি বলছিলাম না যে আমরা মোসাববে উপরে আমাদের একই তাবাক করলে বিষের উপরে না তোমরা কি মনে করছো আমরা ওই জাতের গোলামি করি ওই আল্লাহ আল্লাপের গোলামির দিকে তোমাদেরকে ডাকছি সে সাথে সাথে বলছে আমার বুঝে আসে গেছে তোমাদের সাথে আর সন্ধির প্রয়োজন নাই তুমি আমাকে মুসলমান বানাইল মুসলমান হয়ে গেল পুরা কাউমের কাছে দেয়া বলছে যে বাবারে রে সন্ধি আর লাগবে না এটাই বড় সন্ধি বড় সন্ধি আসো আমরা এই ঘটনা আমি চোখে দেখলাম এদের সাথে আসলে আল্লাহ পাকের মদত না হলে পৃথিবীতে কোনোদিন তারা এইভাবে টিকে থাকতে পারে না আসো ওই আল্লাহর গোলাম হয়ে যায় মুসলমান বাবারা এই কথাগুলি এগুলি কিসাও নয় বানানো ঘটনাও নয় কেউ কেউ যারা এই দুনিয়ার সাথে যাদের সম্পর্ক বেশি তাদের কাছে এই কথাগুলি পাগলের প্রলেপ মনে হবে তার কাছে এগুলি একটা পাগলের পাগলের কৌতূহলের মতো মনে হবে কিন্তু যার একই আল্লাহ রব্বুল আলমিনের উপরে ষোলো আনায় ষোলো আনা সেই কথাকে এত বিশ্বাস করবে যে আবার আল্লাহ কিছু না করলে কারো ক্ষমতা নাই কিছু করার আল্লাহর জাতির উপরে তাওয়াকুল আল্লাহ পাকের জাতির উপরে ভরসা আল্লাহ পাকের তাওয়াকুল তার উপরে যত বেশি তার উপরে তাওয়াকুল করা যাবে তত ফল ওরকম পাওয়া যাবে রেসুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম বখারি শরীফের মধ্যে হাদিস আসছে তিনি এক যুদ্ধ থেকে আসার সময় দুপুরবেলা সাহবারা একটা নিরিবিলি গাছ আছে মরুভূমির মধ্যে কিছু কিছু গাছ সবাই ছিটে ছিটে কেউ ওই গাছে কেউ ওই গাছের নিচে এখানে সেখানে আরাম করতেছে তো আল্লাহর হাবিব তার যে তরবারিটা ছিল আল্লাহর নবীর হাতও তরবারি ছিল ইমানদারেরা এখন ভুলে যাইতেছি সিফা সালাদ তার কাছেও তরবারি আছে এবং হাদিস্বর মধ্যে আল্লাহ রসুল এত বড় মজবুত পাহলান ছিলেন মদিনা শরীফে হাদিসের মধ্যে আসছে একদিন হঠাৎ করে একটা আতঙ্গ বিশাল একটা বিকট আওয়াজ শোনা গেল এই আওয়াজের কারণে মানুষ স্তব্ধ হয়ে গেছে কি ব্যাপার কোন শত্রুদের হামলা কোন ব্যাপার কিছু হল না। আল্লাহ রসুল হুজরা মোবারক থেকে বাইরিয়া একটা ঘোড়া পাইল এই ঘোড়াটা চালিকা শক্তি এটার একটু কম অন্য আরেকজন সাহাবির ঘোড়া বাঁধা এটা দ্রুত চলতে পারে না আস্তে আস্তে আস্তে চলে আল্লাহ রসুল তার বাড়ি হাতি নিয়া হুজরাত থেকে বাইরিয়া কেউ নাই সাহাবাই করাম একা রসুল ওই ঘোড়ার পিঠে ফাল দিয়া ওইটা তিনি ওই যেখানে আওয়াজ ছিল সেই দিকে ঘোড়াকে দ্রুত গতিতে চালাই দেন ইমামি রহমতুল্লাহ আল্লাহ রসুল বলেন রসুল উঠে যখন ঘোড়ার মধ্যে চললেন ঘোড়াটার এত রফতার দ্রুতগতি বেড়ে যায় একটা দরির উপরে সেখানে চতুর্দিকে রসুল একে একে ঘুরতেছে সাহাবাই গরাম পরে পিছন থেকে ছুটছেন সুইটার রসুল কোন দিকে গেলেন কোন দিকে গেলেন যে দেখে যে রসুল একা ঘুরতেছে বলে যে আওয়াজ পাইলাম চিন্তা করলাম কোনো দুশ্মনের আক্রমণ কিনা আল্লাহ রসুল নিজে কত সাহস ছিলেন আল্লাহর জাতের উপরে বরসদের একা তিনি তরবার নিয়ে বাইরে চলে গেছেন কেমনে পারছে ওই জাতের উপরে সব কিছু তিনি জানে যে ফাইসালা সব আসমান থেকে হবে কারো ক্ষমতা নাই যে রসুল এ পাক সাল্লাহ সাল্লাম তিনি वही अवस्थाए गाचर नीचे आराम करते तरबड़ीटा गाचर मध्य झूलई रखाइए आराम करते साबारा क्यों गाचर नीचे क्यों ये छिटा फिटा आदू ग्राम्य एक यहुदी से मरुभूमि রাখালি করে বিভিন্ন অবস্থায় সে দেখছে যে মুসলমানরা এইভাবে এইভাবে আছে সে আস্তে আস্তে আস্তে আস্তে আইসা ওই গাছের আল্লাহ রসুরের তরবারিটাও হাতে নিছে বখারি শরীফের হাদিস হাতি নিয়া আল্লাহ রসুলকে ডাক দিতেছে ডাক দিয়া বলতেছে এই মোহাম্মদ বলো তো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে সাহস কত বড় ইহুদির জাতের সাহস কত বড় দয়াল নবীকে যে বলতেছে তোমাকে বলো তো আমার হাত থেকে কে বাঁচাবে এই কথাটা বলার সাথে সাথে ইমাম বহারি রহমতুল্লাহ আলী হাদিসে লিখেন আল্লাহ রসুল সাথে সাথে বললেন সাহাবারা দূরে দূরে অনেকে ঘুমে আছে কেউ এখন তারা জাগ্রত হয় নাই রসুল একা শুয়ে আছেন রসুল বলেন আল্লাহ মনি मुहूर्ते आल्ला कथा मात्र इहुदिर हाथी तरबाड़ी थरथरि मटीचे पड़े जाए आल्ला रसुलरबाड़ी उठाइल उठाइया बोलते बोल तो तुमा क्या बाचा नाफरमान बुमी बाचाइबा বলে এইটাই দেখো মৌমেন আর কাফের মধ্যে পার্থক্য তবে মৌমেনের মধ্যে সকল মৌমেন না যা যেই মৌমেনের একই মজবুত হবে সেই এরকম জবাব দিবে যেরকম জবাব আল্লাহ রসুল দিছিলেন আর মোমেনের মধ্যে এক পর্যায়ে মৌমেন হল এরা হইল ওই মার্কাটা কাফের গো। এরা ওইখানে বলবে যে তুমি না বাসাইলে এখন আমার কেউ বাসাইতে পারবে না আল্লাহ রসুল বলেন যে সর্বক্ষেত্রে اللہ, اللہ پاک جت ایک دیکھیں آپ پائیبین اٹھا آپ انسے آپ نظر ایک مطر আল্লাহ নিজে বলছেন আল্লাহ পাক ও আমাদের মাদারা ছেলে বলতেছিল যে অমান আল্লাহ পাকের থেকে সত্য বললেওয়ালা আর কেউ নাই তা আল্লাহ নিজে বলতেছে আমার জাতির উপরে তোমরা তাওয়ো যেহেতু সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ সারা পৃথিবীটা আমার মহতাজ আর আমি আল্লাহ কোন কারো কাছে মোহতাজ না আমি পারব না পারবে কে আর আমার সাথে সম্পর্ক করবা আমি যে সাহায্যটা করতে পারবো এই সাহায্যটিও করতে পারবো এই জন্য ঔষধ দেখেন ঔষধের হালাত কোন কোনো ডাক্তার যদি দিনদার ডাক্তার হয় তার ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে লেখা থাকে হু এ সাফি অর্থাৎ আল্লাহু সাফি এই কথাটা তার লিখামানি মানি হল আমি যে প্রেসক্রিপশনটা দিলাম এটার দ্বারা তুমি কিছু ওষুধ কিনা খাইবা আমার এই একইন আছে আমার এই প্রেসক্রিপশনে ওষুধে ভালো করার ক্ষমতা নাই আমার একিন হল আমি একটা তোমাকে ওষুধ দিছি এটা তুমি খাইবা শেফা দেয়ওয়ালা হলেন তিনি আল্লাহ এরকম যদি কোনো ডাক্তারের যদি নিয়ত থাকে সে চিকিৎসার স্বভাব তো পাবে পাবে তার একই এরকম হওয়ার কারণে আল্লাহ পাক তার দ্বারা বহুরূপকে সেবাদান করবে এজন্য কথাগুলি তো খুব ছোটখাটো হালকার উপরে বলছি এটা মনে রাখি এটা সকলের জন্য জীবনের সবচেয়ে বড় আসবাব হল এটা যত আসবাব আমরা করতেছি সবগুলার থেকে বড় আসবাব এটা এই জন্য আল্লাহ সব হ্যাঁ রাহুতাল আমাদেরকে আল্লাহ পাখের জাতের সাথে যেন আমরা আল্লাহ আমাদের কাছে যেরকম একটা দিল চাইতেছে ওই দিলটাকে ওরকম বানাবার ফিকির করতে থাকি চেষ্টা করতে থাকি বিভিন্ন জায়গায় যখন যাব তখন দেখব যে এরকম অবস্থা আসবে আর নজর সব দিকের থেকে সরাইয়া নজর পাঠাবো একমাত্র আল্লাহ পাকে